আসসালামাইকুম আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি সামাজিক বিষয় নিয়ে আর সেটা হলো হ্যাঁ পুরুষ এবং মহিলা যখন একটা নির্দিষ্ট বয়সে চলে যায় তাদের তখন যৌন চাহিদা মেটানোর প্রয়োজন দেখা দেয় এটা সামাজেট আজকের শুধু ব্যাপার নয় এটা সে আদম আলী ইসলাত থেকে শুরু করে চলে আসছে সুতরাং একজন যুবক এবং যুবতী তাদের অবশ্যই যৌন চাহিদা পূরণের জন্য হ্যাঁ একই অপরের সাথে বৈধ একটা পন্থায় আসতে হয় আর সেটি হচ্ছে শরীয়তের পন্থা যে শরীয়ত নির্ধারণ করেছে একটা চুক্তিভিত্তিক হ্যাঁ আগদের ভিত্তিতে একই অপরের সাথে থাকতে পারবে এবং হ্যাঁ যৌন চাহিদা মেটাতে পারবে সেটার নামে হচ্ছে বিবাহ যেটাকে আরবিতে নেহ বলা হয় সংজ্ঞা হ্যাঁ আমরা তার দুটি অর্থ বলব একটা হচ্ছে আবিদানিক অর্থ আর একটা হচ্ছে পারিবার্ষিক অর্থ হ্যাঁ এমনিতেই আগের কথা থেকে বুঝে ফেলেছেন তারপরেও বলছি যে নিকাহ শব্দ আরবি শব্দ এটার আবিদানিক অর্থ হচ্ছে হ্যাঁ মিলিয়ে দেওয়া অথবা একত্রিত করা এবং একই অপরের মধ্যে ঢুকে পড়া হ্যাঁ এবং বলা হয় এই শব্দটি নির্গত হয়েছে সেখান থেকে যখন একটা অংশকে আরেকটা অংশে ঢুকিয়ে দেওয়া হয় এক গাছের আরেক গাছের মধ্যে অথবা নাক থেকে হ্যাঁ এসেছে মানে যখন বৃষ্টি এসে জমিনের সাথে মিশ্রিত হয়ে যায় হ্যাঁ এটা থেকেই নির্গত শরীয়তের পরিবার स्वमी स्त्री अपर जौन मिलन करतेन चाहिदा निवारण करते सर पंथा शरियती पंथाएध पंथा शरियते जाज मन कर चुक्ति बला निकाह এবং এর বৈধ তার প্রমাণ কি এই নিকাহ যে চালু আছে কোরআন এবং ভিত্তিতে প্রথমত কোরআন থেকে আমরা দুই একটা আয়াত বলছি এক নম্বর হচ্ছে সুর তিন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাহরান বলেছেন যে তোমরা তোমাদের জামানদের থেকে দুজন দুজন তিনজন তিনজন এবং চারজন করে বিয়ে করো चालू रही हम मिसकिन विवाह मान से पर अक्षम से, से एक करतुबा मानी शरियत दृष्टि एक जन मानुष তার চাহিদা সঠিকভাবে পূরণ করা হ্যাঁ এবং মুসলিম উম্মাহের আদিক্যার থেকে শুরু করেছেন বিয়ে করতে পারো সংখ্যা এতটুকু আর যদি ফাইন খিফতাল তা দিল আর যদি তোমাদের মনে হয় একাধিক তোমরা ইনসাফ করতে পারবে না অনেক আসে ইনসাফ করার ক্ষমতা তার নেই বরং দিকে ঝুঁকি পড়ে এমন যদি আশঙ্কাবোধ করে তাই उभ महदेशर मध्य अदिकाश मानस अभ्यस्त एक विन इन्साफ करते विधायक मान भाव प्रचलित राजी हाँ আমরা বলবো সেটা করা উচিত বর্তমানে মেয়েদের সংখ্যা বাড়ছে এবং যুদ্ধ বিগ্রহ চলতে আল্লাহর ভরসা করে হ্যাঁ ইনসাফ প্রতিষ্ঠা করার ভিত্তিতেই সাহসিকতা নিয়ে অগ্রসর হতে হবে না হলে দেখা যাবে যে অনেক মেয়ে অবিবাহিত থেকে গেছে আর বিশেষ করে আমাদের দেশে দেখা যায় অনেক মেয়ের যখন বিবাহ হয়ে যায় তখন দ্বিতীয় বিয়ে হয় একটু সমস্যা করে দাঁড়ায় কারণ প্রত্যেকে স্বামী হারা মেয়েকে কেন আমি বিয়ে করতে যাব। আমি কেন বাঁকেরা মেয়েকে কুমারী মেয়েকে বিয়ে করব না হ্যাঁ প্রতি সুইল আক্রম উৎসাহিত করেছেন সুতরাং এটার কারণে পরিবেশটা এমনি আকারে ধারণ করেছে তারপরে আমরা বলব যে আল্লাহ জু বলেছেন যদি ভয় হয় তুমি একটা করবে অথবা যুগে বাঁধি নেই আল্লাহ বলেন তোমরা তোমাদের মাঝে যারা স্বামী হারা যাদের স্বামী মারা গেছে তাদেরকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ব্যবস্থা এবং তোমাদের গোলাম এবং বাঁধের মধ্যে যাদেরকে নে তাদেরকে বিবাহের বন্দোবস্ত করো হ্যাঁ তাহলে সমাজ টিকে থাকবে সমাজের মধ্যে বিশৃঙ্খলা ঘটবে না এবং বিবাহের বৈধতার ব্যাপারে কিছু আদিসও রয়েছে বলেন হে যুবকরা যুবকদের উদ্দেশ্য করে বলেছেন হে যুবকরা তোমাদের মধ্যে কেউ যদি বিবাহ করতে সক্ষম হও তাইলে সে যেন বিবাহ করে নেয় হ্যাঁ রসুল এখন সব আদেশ করেছেন সক্ষমতা আর্থিক সক্ষমতা যদি কারোর থাকে সে যেন এতে বাসার দলিল তোমার চোখ অন্য দিকে যাবে না বেগানা মহিলার দিকে যাবে না চোখ নিয়ন্ত্রণ করা সহজ হবে ও আফসানুল ফার্জে এবং নিজের লজ্জা স্থানের অপ ব্যবহার হবে না শরীর বিরোধী কাজে লিপতে হবে না হালার যদি ব্যবস্থা তাকে হারামের দিকে যাওয়ার কোন প্রয়োজন হবে না তবে সুযোগ না থাকে এবং আপনার যৌতুক নিয়ে বিয়ে করতে বরং তাকে আরো পরামর্শ দিয়েছেন বলেছেন ফাল সৌম সে যেন রোজা রাখে রোজা রাখে যেন রোজা রাখার ব্যবস্থা করে হম রোজা রাখলে কি হবে রিস আকরমসালাম বললেন ফাইন্য ভুল হুবি যা এই রোজা রাখার কারণে তার যৌন চাহিদা একটু কমে আসবে শান আর দাগা দিতে পারবে না উত্তেজনা তেমন অনুভব হবে না সুতরাং করতে কিন্তু বর্তমান যুগে দেখা যায় অনেকে নিজের কাছে পয়সা নেই তারপরে এরকম আপনার শ্বশুর আলোয়ের উপর নির্ভরশীল হয়ে অনেকে গর জমা হওয়ার চিন্তা করে না নিজের আপনার স্বকীয়তা রাখার চেষ্টা করতে হবে পুরুষ যদি নিজের স্বকীয়তা রক্ষা না করে তাইলে তার হ্যাঁ ব্যক্তিত্ব হারিয়ে বসবে এবং পরবর্তী নির্যাতিত হতে হবে হ্যাঁ স্ত্রীর কাছে তখন চোখে হাত দেখা আনলে কাজ হবে না হ্যাঁ এরকম ভাবে এই হাদিসটা আমরা দেখতে পাই বিশেষ করে বোখারের মধ্যে পাঁচ হাজার মুসলিমের মধ্যে চোদ্দশো নম্বর এবং আরেকটি হাদী আমরা বলতে পারি বলেন যে তোমরা যে ওই সেই মহিলাদেরকে বিবাহ করার চেষ্টা করো যারা আপনার বেশি স্বামীকে ভালোবাসবে এবং সন্তান বেশি জন্ম কারণ আমি তোমাদেরকে নিয়ে তোমাদের সংখ্যা আমরা অন্য হ্যাঁ রসুল বলেন অন্য উম্মতদের সাথে আমি হ্যাঁ কি করব গর্ব করব যে আমার উম্মতের সংখ্যা বেশি এই হাদিসটা রসুল উৎসাহিত করলেন এই জাতীয় বলতে পারেন যে সে কি স্বামীকে ভালোবাসবে সে কি সন্তান বেশি জন্ম দিবে এখন তো বিয়েই হয়নি হ্যাঁ আমরা বলব যে এটা জানার সুবিধা রয়েছে কারণ তার আগে তার বোন এবং তার মায়ের অবস্থা দেখলে বুঝে যাবে কোন মেয়ের মা যদি তার হ্যাঁ বাপকে বেশি ভালোবাসে তাদের ফ্যামিলিগত সুখ শান্তি থাকে এবং পারস্পরিক সম্পর্ক মজবুত থাকে একে অপরের প্রতি ভালোবাসা থাকে তাইলে তার মেয়ে সেটা দেখে দেখি ওইভাবে হয়ে উঠবে এবং কোন ভাই বোন যদি তার যদি বেশি থাকে হ্যাঁ তার সন্তান জন্ম দেয় বেশি তার মা তাইলে স্বাভাবিকভাবে বুঝা যায় যে তার মেয়েদেরও এরকম সন্তান বেশি হবে হ্যাঁ এইভাবে একটা আইডিয়া করা যায় এবং তার বোনদের থেকেও বুঝা যায় যদি কোনো ফ্যামিলির অন্য যাদের এরকম হবে এই ব্যাপারে একমত যে বিয়ে করার শরিয়তের একটি বিধান রয়েছে বৈধভাবে বিবাহ আবদ্ধ হলে সুতরাং সঠিকভাবে নিজের যৌন চাহিদা মেটানো যায় এটার ব্যাপার ঐক্যমত রয়েছে আশা করি আমরা বুঝতে পেরেছি যে বিবাহের প্রয়োজনীয়তা মানব জীবনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এবং সমাজের আপনার ভারসাম্যপূর্ণ সমাজ টিকে টিকিয়ে রাখার জন্য বিবাহের গুরুত্ব কতটুকু বেশি সেটা আমরা অনুধাবন করতে পেরেছি তারপরে আবার অন্য ভিডিওতে আমরা বলতে চেষ্টা করব যে এটার পিছনের বিবাহের বৌদ্ধতার পিছনে কি হেকমত রয়েছে শরীয়তের সেটার দিকে আলোকপাত করলে আরো বেশি সুস্পষ্ট হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত অপেক্ষায় আজমাইন।